সেই এক মাবুতকে যদি তুমি খুঁজতে থাকো তোমার যদি সামান্য আকল থাকে সামান্য আকল থাকতে হবে না তারা যেদিকে লক্ষ্য করবে যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহকে দেখবে তবে দেখার জন্য লেখাও মেইয়া কেলুন হইতে হবে আকলবান বিবেকবান মানুষ হইতে হবে বিবেক না থাকলে সেই সব দেখলেও আল্লাহকে দেখবে না বলবে যে কোস আল্লাহকে তো দেখি না আল্লাহ আল্লাহকে এই সৃষ্টির মধ্যে আমি খুঁজে পাবি ইলা হুকুমিলাহ সে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে ইলা হুকুমিলাহুয়াহেদ তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে ইকুমিলাহ এজন্য দেখেন আজ পর্যন্ত যত বিজ্ঞানী আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহকে কোথায় পাওয়া যাবে আসমান জমিনের সৃষ্টির মধ্যে আসমান জমিনের সৃষ্টি মানে আপনি যদি গভীর ভাবে আল্লাহ জমিনের দিকে তাকান কত রকমের জমিন আল্লাপেন কোন জায়গা সমতল কোন জায়গা বিশাল বিশাল ফাহাড় কোন জায়গা একটু একটু সমতল কোন জায়গা শুধু বালু আর বালু কত রকমের জমিন পুরা আল্লাহর জমিন কোনো দিক নদী কোন দিক সাগর জমিনটাই আল্লাহ পাক কত বৈচিত্র্যময় করে তৈরি করেছে। আসমান তো আমরা সব দেখি না অল্প একটু দেখি যেটা দেখি আসমানে যে চন্দ্র দেখি তারকা দেখি আরো যা যা দেখি এগুলোর সৃষ্টির মধ্যে আল্লাহ লুকায়িত আছেন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে দিন এবং রাত্রির মধ্যে আজকে এপ্রিল মাসের এক তারিখ এই এপ্রিল মাসের এক তারিখে যতটা যত মিনিটে সূর্য উঠেছে এবং বছর দেখবেন এক মিনিট আগেও হয় না এক মিনিট পরেও হয় না আল্লাহ হয় কিভাবে আল্লাহ রবাহিন তিনশো 3৬৫ দিনের মধ্যে এই সূর্যকে চন্দ্রকে আল্লাহ পাক সেটিং করেছেন কিভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন দেখেন প্রতি বছর পয়লা এপ্রিল একই সময়ে নামাজ শুরু হয় তাহলে এক মহা কারিগর মহাপরিচালক এর পিছনে যদি পরিচালনা না করে তো এটা সম্ভব এরা তো গড়িমসি করি সূর্য কোনোদিন বলতো যে আজকে তো একটু বড় সার আসে নাই একটু দেরি করে যায় অফিসে কোনো দিন দেরি করে কিন্তু করা আছে কেন নাই এর আল্লাহ আল্লাহর আলমিনের পরিচালনা আছে আল্লাহ এক পরিচালনা করতেছেন তারপরে দেখেন দিন রাতের মধ্যে ঢুকে রাত দিনের মধ্যে ঢুকে এখন মা ওয়াক্ত হয় ছয়টা পনেরো মিনিটে আর কিছুদিন পরে দেখা যাবে ছয়টা পনেরো মিনিটে দিনে পাঁচটা দশ মিনিটে আর এখন ছয়টা পনেরো মাগরিব দিন রাতের মধ্যে ঢুকে রাত দিনের মধ্যে ঢুকে আল্লাহ এই যে দিন রাত্রির পরিবর্তন ওয়ালপোল কেল্লাতে তাহরি ফেলবাহারে রাবুল্লাহ আলমিন বলেন সাগরের মধ্যে যেই নৌযান গুলো চলাচল করে বিশাল বিশাল বিশাল বিশাল বিশাল বিশাল জাহাজ, নৌযান্টিমার কত নৌযান সাগরের মধ্যে বিশাল বিশাল আমরা দেখি পানির মধ্যে কোনো একটা লোহা কোনো একটা জিনিস দিলে নিচে ডুবে যায় কিন্তু বিশাল ওজনের বিশাল বিশাল জাহাজ সাগরের মধ্যে নির্বিঘ্নে চলাচল করে সোহান তারপরে দেখেন ফানির মধ্যে আল্লাপাক এমন একটা ক্ষমতা আল্লাপাক দিয়েছেন এমন একটা শক্তি এমন একটা দিয়েছেন। যে বহন করে ধরে রাখছে এটা নিচের দিকে যাচ্ছে না বোঝা যাচ্ছে নিচের থেকে এটা ঠেলে উপরের দিকে ধরে রাখতেছে আল্লাহ পাক বলতেছেন এই সাগরের মধ্যে চলাচলকারী নৌজান গুলো আমি আল্লাহ আয়া এগুলো দেখলে তুমি আল্লাহকে চিনতে পারবা উপ বৃষ্টির পানি বৃষ্টির পানির দিকে তাকাইলে আল্লাহকে পুজো পাওয়া যাবে তো নিচের থেকে দেখি আপনি বিমানে উঠলে উপরের থেকে দেখবেন ম্যাগগুলো আরেক রকম যারা বিমান থেকে লক্ষ্য করছেন উপরে উঠে দেখবেন নিচের ম্যাঘ মালা আরেক ধরনের মনে হয় যে বিশাল বিশাল ফাহাট নিচের থেকে বিশাল বিশাল বিচিত্র রঙের বিভিন্ন রকমের ফাহাড় আর এই পাহাড় গুলো দৌড়াদৌড়ি করতেছে আকাশের মধ্যে আবার সেখান থেকে পানি যখন নিচের দিকে পড়বে তখন তো আমরা যদি কোনো জায়গা থেকে পানি ঢেলে দিই তো এগুলো তো অন্যরকমভাবে পড়ার কথা কিন্তু দেখেন ফোটা ফোঁটা হয়ে কি সুন্দর করে বৃষ্টিটা পড়তেছে নিচের দিকে মানে ডাইরেক্ট একসাথে পানিগুলো পড়তেছে না এটা ছোট ছোট হয়ে ফোটা ফোঁটা আকারে জমিনের মধ্যে পাক নিক্ষেপ করতেছেন আল্লাপাক বলতেছেন এই আকাশ থেকে বর্ষিত পানি এগুলোর দিকে যদি লক্ষ্য করো এখানেও আমি আল্লাহ আছি জমিন ফসল মরে যাচ্ছে বৃষ্টি হয়েছে জমিন আবার জীবিত হয়েছে জমিনের দিকে অসংখ্য চতুষ্প প্রাণী ছড়িয়ে সিটিয়ে থাকা প্রাণীগুলো এই প্রাণীগুলোর খুঁজে পাওয়া যাবে বিশাল বিশাল কোনো ও নাই কিন্তু কত আরামে কত স্বাচ্ছন্দ্যে তারা জীবন যাপন করে দেখেন এই যে খেজুর গাছের মধ্যে কিছু ফাঁকি আছেনা না বাসা বান্ধে হ্যাঁ এদের আনন্দ দেখলে পৃথিবীর কোনো মানুষ এত খুশিতে নাই এরা সকাল বেলা আল্লাহ করে বের হয়ে যায় সন্ধ্যার সময় ফিরে আসে ফিরে আসে দেখবেন ওটার মধ্যে আনন্দে নাচতেছে আর খাইতেছে ঘুমাইতেছে আদর যত্ন করতেছে কত সুন্দর পরিবার এক এক ফ্যামিলি দেখবেন যে ওখানে খেজুর গাছের মধ্যে কি সুন্দর করে ঘর বানাই সুন্দর করে বাতাসে দুলতেছে খেলতেছে কি মনে আনন্দ যে আনন্দ পৃথিবীর মানুষ কোনোদিন পায় না তাদের সাথে কি স্বাচ্ছন্দে ফ্যাট পরিয়ে খাইতেছে এই যে এত কোটি কোটি প্রাণী কোটি কুটি মাকলু কে রিজিকের ব্যবস্থাপনা করতেছে। আল্লাহ বলতেছেন এই প্রাণীগুলোর দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে খুঁজে পাবা শ্রী ফিরিয়া কিছুদিন দেখবেন দক্ষিণ দিক থেকে বাতাস বাতাসের পরিবর্তন তা শ্রী এই বাতাসের পরিবর্তনের সাথে অনেক হ্যাকমত নিহিত আছে আল্লাহ ইচ্ছা করলে সব সময় এক দিক থেকে বাতাস দিতে পারতেন কিন্তু বিভিন্ন দিকের বাতাস আসে দেখবেন আমাদের দেশে বলে যে মৌসুমী বায়ুর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে আল্লাহর আলম এই কারণ কি দেখবেন যেই সিজনে যেই দেশে যেই ফসল হয় ওই ফসলের জন্য ওই বাতাসটা দরকার যেমন দান দানের যখন শীষ গজাবে উপরের দিকে ধান যখন হবে তখন এদের পরাগায়ন দরকার পরাগায়নের জন্য বাতাস দরকার এই বাতাসে এক ধান আরেক এক সাথে লাগবে লাগার পরে এই ধানটা পুষ্ট হবে যদি বাতাস না হয় ওই ধান পুষ্ট হবে না তারপরে আম গাছে আম ধরছে এই আমের পরাগায়ন দরকার জামের পরাগায়ন দরকার কাঁঠালের পরাগায়ন দরকার লিসুর পরাগায়ন দরকার বিভিন্ন রকমের ফল এগুলো যদি বাতাস না হয় তা একটার সাথে আরেকটা লাগবে না আর যে সময় যেদিক থেকে বাতাস দরকার আল্লাহ সুবান সে সময় দিক থেকে ওই বাতাসের ব্যবস্থা করে প্রবাহমান গর্জন মান ওই মেঘমালা ওই ম্যাগমালার দিকে তাকাইলে কি সুন্দর করে দেখবেন ম্যাগমালা দলে দলে চলে যাচ্ছে উত্তর দিকে আমাদের এই ঢাকা শহরের উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরের উপর দিয়ে সব চলে যাচ্ছে কিন্তু ঢাকা শহরে বৃষ্টি নেই সেই শেরপুর নেত্রকোনা যায় বৃষ্টি হইতেছে তাহলে এই যে এখানে বৃষ্টিটা না হয় ওখানে কেন হচ্ছে এটা আল্লাহ সব তালা তাকে যেখানে হুকুম দিচ্ছেন যেখানে নির্দেশ দিচ্ছেন সেখানে সেই বর্ষণ করতেছে যদি এটা নিজের ক্ষমতা থাকত তো এটা তো এই ঢাকা শহরে বৃষ্টি দিতে দিতে ওইদিকে যাইতো কিন্তু এদিকে সুন্দরভাবে কি দ্রুত গতিতে যাচ্ছে দেখবেন যে মেঘগুলা ওইদিকে পাহাড় চলে যাচ্ছে এক ফোটা পানি পড়তেছে না নিচে যেখানে আল্লাহ রবীন্দ্র নির্দেশ দিচ্ছেন সেখানে গিয়ে পানিগুলো হচ্ছে তা আল্লাহ বলতেছেন এই আসমান জমিনের মাঝখানে প্রবাহমান মেঘ মালা আল্লা বলেন এই সব কিছুর মধ্যে তোমাদের জন্য অসংখ্য আয়াত নিহিত রয়েছে লেখা ইয়া তবে শর্ত হলো কিছু আকল থাকতে হবে আকল থাকা লাগবে কিছু বিবেক থাকা লাগবে বুঝতে হবে